السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلاها ديا له وأشهد أن لا إلا, إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسوله أما بعد شماني داشترق بندو دوري وقاتشه جي دیکھاني بشي اپنا رامدو نشطن دیکھ چين شبائك شادر দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফর আহাবি আলাই রচিত জামা বয়ান আকিদা এই গ্রন্থটি নিয়ে দর্শক আমরা আলোচনা করছিলাম যে ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ আলাই আকিদার সহী উৎস বিশুদ্ধ উৎস কোথা আছে সেটা তিনি তার গ্রন্থ বিভিন্ন জন উল্লেখ করেছেন আমরা সেটার ব্যাখ্যা করেছি দ্বিতীয়ত এরপরে তিনি আলোচনা করেছেন যে বিভ্রান্ত কিভাবে আসে সেটাও তিনি উল্লেখ করেছেন তার আগে আমরা একটি ভূমিকা স্বরূপ সেটা আলোচনার আগে আমরা একটি ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম যে যারা প্রভ্রষ্ট তারা কিন্তু সহি আকিদাকে সহি আকিদের উৎস যেগুলো আছে আকিদের সহি উৎস যেগুলো আছে সেগুলি যথেষ্ট মনে করে না। तेनालीराम स्वप्न विश्वास करा काशि निर्भर कर इत्यादि उद्भूट कथबार्तर निर्भर करो मन जाग्रत हवा शब्दप्रप्त हवा क्यों क्यों चोख बंद आल्लर दिखाई मेरा चले जाए गोपन कथबार्ता विभिन्न जगह निर्भर आक पोषण करे क्यों गाल गल्पोषण बनोर कथबार्ता पोषण करके क्यों क्यों इसराइल वर्णा निर्भर करे क्यों अब मुतासा बेहत आयतग निर्भर करीसमे মাজুসি বা যারা বিভিন্ন দর্শন হয়ে গেছে খারাপ দর্শনে দর্শন যেগুলি আছে গ্রিক দর্শন বা ফেরাউনি দর্শন বা এই ইরাকি দর্শন সেসব দর্শনগুলো যেগুলিতে যেগুলি আছে যেগুলির উপর নির্ভরশীল নির্ভরশীল আকেদার ক্ষেত্রে কেউ কেউ আবার মানুষের বাণীর উপর নির্ভরশীল এগুলিকে আমরা যদি ভাগ করতে পারি এই যে বিভিন্ন বেদাতিরা যেভাবে বিভিন্ন দর্শনে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন নীতিতে বিভক্ত হয়ে গেছে গ্রহণের ক্ষেত্রে আমরা সেগুলিকে নিম্ন ভাগ করে দিতে পারি এক নম্বর হচ্ছে যারা বেদাতপন্থী তাদের মধ্যে সবচেয়ে বেশি দূরবর্তী বেদাতপন্থী হচ্ছে যারা তারা হচ্ছে দর্শনবিদ যাদেরকে দার্শনিক বলে আমাদের খুব আমাদের দেশে বা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত এবং তারা এদেরকেই তাদের আঁকিদের উৎস মনে করে থাকে এই দার্শনিকরা এই দার্শনবিদের মধ্যে এই দার্শনিকরা আবার দুভাগ বিভক্ত নিচক দার্শনিক যেমন ইবনে সিনা ফারাবি এরা দর্শনিক দার্শনিক এরা এই দর্শন কখনো আকিদ সইয়া আকিদের দিকে নিয়ে যাবে না কেউ যদি ইবনে সিনা পর ইবনে সিনা শেফা পড়ে সে অসুস্থ হয়ে পড়বে শেফা পড়তে কিন্তু সেটা পড়লে অসুস্থ হয়ে তার আকিদা নষ্ট হয়ে যাবে অনুরূপভাবে कौ आदार से दर्शक क्या आकीदार उत्सुक ग्रहण कर ले प्रत्येक मानुषे जरा रूप पड़े तथभ हो सन्देह नहीं कारण तटीक पथे दिखे नहीं जाए स्कुर पथे जा दार्शनिक আরেকটি দল আছে যাদেরকে বলা সুফিবাদী দর্শনবিদ দর্শনবিদ তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে আব্দুল করিম জিলি অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলি রহমতুল আব্দুল করিম জিলি সেবাদে বিশ্বাসী ছিল সবকিছু ঈশ্বর আছে এটাতে বিশ্বাসী ছিল অনুরুব আবে আব্দুল সোহরাওয়ার্দি নামে একজন মক্ততুল যাকে হত্যা করা হয়েছে পরবর্তী কুফুরীর কারণে সেও এই নীতি বিশ্বাসী ছিল অর্থাৎ সবকিছুতে সর্বস্বর বিশ্বাসী ছিল ইবনে সেও এই নীতিতে বিশ্বাস হুদীতি বিশ্বাস যারা সবচেয়ে সবকিছু সবকিছুকে হালাল মনে করত এই জাতীয় মানুষজন সর্বশেষে যোগ হয়েছেন গাজালী কারণ ফকি এবং এই সমস্ত মস্ত নীতি বিশ্বাসী এদের মধ্যে সবসময় একটা বিরোধ চলে আসছিল কিন্তু এসে সে প্রথমে ফকি হওয়ার নিজের ভান ধরেছে তারপরে তিনি আবার সুফিবাদের কাছে ছিলেন দুইটা মিলিয়ে একসাথ করে গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলোতে কিমিয়া সায়দাত এবং আহিয়াউন উদ্দিনের বিভিন্ন জায়গাতে সিরকি কথাবার্তায় ভরহুর রয়েছে ওহাদাতুল কথা আছে সেখানে রয়েছে এক সর্বেশ্বরবাদের কথা যারাই সর্বেশ্বরবাদের কথা বলবে তারা সুফিবাদ একদিক থেকে অর্ধন দার্শনিক দার্শনিক নীতি বিশ্বাসী কারণ সর্বপ্রথম সরবেশ্বরবাদ যে বলেছিল সে হচ্ছে ফেরাওন সব জায়গাতে ঈশ্বর আছে ঈশ্বরের মধ্যে আমি সবচেয়ে বড় এটা সে বলতো সে আসলে কোন ইলাহি বিশ্বাসে ছিল না সেই হিসেবে যারাই দর্শনবিদদের মধ্যে দ্বিতীয় গোষ্ঠী তারা হচ্ছে সুফি দর্শনবিদ সুইবা দর্শনবিদ এদের মধ্যে আরো রয়েছে যে বিখ্যাত যে রোমি বলে রোমি মাসনী সে বিশ্বাসী সহিহক তারা কখনো নয় এরা ভুল দর্শনে বিশ্বাসী এই দর্শন থেকে বেরিয়ে আসতে হবে এই দর্শন গ্রহণ করলে ইমান থাকবে না থাকবে না এই দর্শন দর্শন দিয়ে ইমান কখনো অর্জিত হবে না এটা আকিদার কোনো বিষয় নয় এ দর্শন এই জাতীয় দর্শনবিধি হচ্ছে প্রথম প্রথম শ্রেণীর পদভ্রষ্ট লোক যারা পুরোপূর্ণভাবে সহি আকিদা থেকে দূরে সরে গেছে বিশুদ্ধ আকৃতি দূরে সরে গেছে বিশুদ্ধ আকিদার উৎস থেকে অন্য উৎসকে তারা নিজেদের জীবন জীবনের জন্য উৎস হিসাবে গ্রহণ করেছে বিশেষ করে তারা গ্রিক দর্শন এবং ফেরাউনি দর্শন ওই জাতীয় যে সমস্ত দর্শন নষ্ট হয়ে গেছে পথভ্রষ্ট দর্শনগুলোকে নিজেদের জন্য তারা গ্রহণ করে নিয়েছে এদের সেই দর্শনগুলো সে দর্শনগুলোর কারণে তারা পথভ্রষ্ট হয়েছে এরপরে দ্বিতীয় যে শ্রেণীটি আমরা দেখতে পাই যারা কাঁসা কাছি আহলোসন জামাতে যারা একেবারে দিন থেকে দূরে সরে যাননি কিন্তু তাদের মধ্যে তারা ভুল করেছে বিভিন্ন জিনিস গ্রহণ করতে গিয়ে সেই দর্শনবিদের মধ্যে সেই লোকদের মধ্যে হচ্ছে বিখ্যাত যারা তাদেরকে আমরা বলে থাকি আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ কালাম শাস্ত্রবিদদের নিম্নক্ত মতবাদকে তাদের দিনের উৎস মনে করে নিয়েছে প্রথম তারা গ্রিক দর্শনকে গ্রহণ করে নিয়েছে মনে প্রাণে তাছাড়া তারা মুসলিমের কাছে স্বীকৃত তাদের দর্শনকে গ্রহণ করে নিয়েছে যেমন ইবনে সিনাফার আবি এবং ইবনে আর আবি ইবনে সাবিন হুদ এদের বিভিন্ন দর্শন কথাবার্তাকে তারা গ্রহণ করে নিয়েছে এরা কালাম শাস্ত্রবিদ হলেও কালাম শাস্ত্রবিদ কেন বলা হয় সেটা হচ্ছে আমাদের জানা দরকার সেটা হচ্ছে কালাম আল্লাহ তালার কালাম ও আল্লাহ তাল কালাম হচ্ছে কোরআনে করিম কোরআনে করিম নিয়ে তারা অনেক উচ্চবাচ্য করেছে অনেক কথা বলেছে প্রথমে তারা পদভস্ত হয়েছে এইভাবে যে আল্লাহ তালাকে কথা বলেন না কথা বললে তো তার জিব্বা লাগবে জিব্বা লাগলে গলা লাগবে গলা লাগবে শব্দ বের হতে হবে নাক লাগবে মুখ লাগবে ইত্যাদি ইত্যাদি তারা লাও আজ বাতেলা বাতেল কিছু জিনিস কথার দাবি যেটা কথার দাবি এ কথার দাবি এটা এ কথার দাবি বলতে বলতে একসময় তারা পদ্যস হয়ে গেছে তো আল্লাহর কালামকে নিয়ে পদ্যস্ত হওয়ার কারণে তাদের নাম হয়েছে আহলুল কালাম এ আহুল কালাম এই জন্য কালাম শাস্ত্রবিদ বাংলায় তাদেরকে কালাম শাস্ত্রবিদ বলে থাকে তারা উৎস মনে না করে মুসলিম বলে মানুষের কাছে প্রচলিত যে দার্শনিক আছে সিনা ফারাবি বা এই জাতীয় দার্শনিকদের মতবাদকে তারা নিজেদের জন্য গ্রহণযোগ্য মতবাদ হিসেবে গ্রহণ করে নিয়েছে অনুরবাই বাতিনি ফেরকার বিভিন্ন নীতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে কোরআন এবং সুনার ভাষ্যকে তারা অপ অব্যাখ্যা করেছে এবং তাদের সাহেবদের তাদের সহায়কদের অন্ধ তাকলিত করেছে অন্ধ তাকলিত কি জিনিস আকিদার ক্ষেত্রে তারা বলে থাকে যে আকিদার ক্ষেত্রে কোন তাকলিত চলে না অন্ধভাবে গ্রহণ করা চলে না দলিল লাগে অথচ তারা নিজেরাই अशाहरण और सून्या ग्रहण जोग्य नएवा त मद्रासा विभिन्न विद्यापीठ अश्वे कद्यापीठ मध्य कौन शायक की से, कौन ओस्त क्या की शाहरस्तानी कीथबा শাহরাস্তানি কি বলেছেন সেটা তাদের কাছে বেশি গ্রহণযোগ্য বিবেচিত হয় কখনো কখনো তারা আশাড়ি কি বলেছে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য বিবে অথচ ক্রলাম এবং সুনার মূল তথ্য মূল যে ভাষ্য সেখান থেকে তারা আকিদা গ্রহণ করতে সচেষ্ট হয় না সেদিকে এগিয়ে যায় না এজন্য জন্য এই এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ এদের মূল কারণ আমরা আগে বলেছি এদের কারণ হচ্ছে তারা অবলম্বন করেছে অবলম্বন করেছে তৃতীয় গোষ্ঠী সুবিবাদী গোষ্ঠী যারা আমরা আগেও বলেছি তাদের মূলত কোরআনের ঈশারী ও ইঙ্গিতপূর্ণ অর্থ নেয় মূল অর্থকে তারা দূরে সরিয়ে দেয় সেটা নেয় না তাদের উৎস হচ্ছে তারা নাসারাদের বিভিন্ন নীতি গ্রহণ করেছে নাচারারাই তাদের নাসারা গ্রহণ করেছে কখন তাদের তারা নাচারা যখন তাদের কিতাবকে বিশেষ করে খ্রিস্টানরা যখন তাদের কিতাবকে সংরক্ষণ করতে পারলো না তাদের উপর বিভিন্ন আক্রমণ আসার কারণে তখন তারা বিভিন্ন ইঙ্গিতপূর্ণ লেখা লিখত সেই ইঙ্গিতপূর্ণ লেখাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে সেটা সুফিবাদীর মধ্যে সংক্রমিত হয় তারাও কোরআন একিমের ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যাকে তাদের কাছে বড় জ্ঞানের জিনিস তথ্য বলে বিজিত হয় এবং যে ব্যক্তি ইঙ্গিত যত বেশি জানে সে তো বড় আলেম বলে বিজিত হল জাহের নস জানলে কোরআন এবং সুনার সহিত সঠিক ব্যাখ্যা জানলে তার কাছে আলেম বলে হয় না যত বেশি অপব্যাখ্যা করতে পারবে তত বড় আলেম তাদের কাছে হয় তারা নাসারাদের থেকে কি নিয়েছে নাচারাদের থেকে তারা বিভিন্ন সহায়ক ওস্তাদের কথাই মানতে হবে এটা নাসারাদের নীতি সেটা গ্রহণ করেছে পোশাকের ক্ষেত্রে নাসার নীতি গ্রহণ করেছে হল উলু একতে হাত নাসারাদাদের থেকে গ্রহণ করেছে অর্থাৎ আল্লাহ তালা খুশি হলে কার উপর নাজিল হন সরাসরি আল্লাহ এসে কারোর সাথে একসাথে হয়ে যান এই যে তুই নীতি অবলম্বন করেছে যেমন হাল্লাজ এই নীতি বিশেষে ছিল আর এই নীতিতে অনেক সুবিধা দিয়ে এরা প্রভ্রষ্ট হয়েছে এই নীতির কারণে এই নীতি কখনো কোরআনার পক্ষের নীতি নয় কোন বিপক্ষ নীতি বাইরে কোরআন দ্বিতীয় উৎস হচ্ছে তারা জিকির নিচ্ছে ইহুদিদের থেকে তারা বাড়াবাড়ি গলু বাড়াবাড়ি করাটা ইহুদি থেকে নিয়েছে এবার রীতিনীতি ইহুদি থেকে নিয়েছে হলুল ইহুদিরও হলুলি বিশ্বাসী অর্থাৎ হলুল অর্থ হল কারো আল্লাহ তালা নেমে এসে কারো শরীরে প্রবেশ করা সে নীতি বিশ্বাসী সেটা ইহুদিরা যেভাবে বিশ্বাস করত ঠিক বর্তমানে অনেক সুফি বিশেষ করে খারাপ সুফি যাওয়া সুফিবাদী যার মতো স্বভাব যারা তারা সেই নীতি বিশ্বাস করে থাকে এগুলি হচ্ছে ইহুদি উৎস এগুলি হচ্ছে ইহুদি উৎসব ইহু সুফিবাদ ইহুদি উৎস সুফিবাদের মধ্যে দ্বিতীয় তৃতীয় উৎস হচ্ছে হিন্দি উৎস ইন্ডিয়ান উৎস তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড বুদ্ধদেবের বুদ্ধদেবের কর্মকাণ্ড সাথে মিল রয়েছে বুদ্ধ যেভাবে দুনিয়া সব ছেড়ে চলে যায় তেমনিভাবে সুফিরা সবচেয়ে চলে জঙ্গলে যে বসবাস করতে ভালোবাসে বা একাকৃত্ব অবলম্বন করতে পারে এইটা কিন্তু ইসলামের কোন নীতি নয় এ একাকিত ইসলাম গ্রহণ করে না मन रूप ब्राह्मण मिल रही है फाना फिल्लापूर्ण रूप से हिन्दू हिंदू आकी हिंदू विश्वास ग्रहण करुलजिद हिन्दूर विश्वास त्रहण करिति हिन्दूर एक बिराट धर्मियों जिनिस ग्रहण कर खराब सूफी तजारामे थके भिक्षा बृत्ति खाए यह जतियों जिन इसलाम कर्थन करेना चार नम्बर उत्सव हे सफीवे ग्रीक उत्सव গ্রীকের উৎসের মধ্যে আছে হলুল ইত্যহাদ ওয়াহাদণাগত এবং সাধনাগত মিলও রয়েছে সাথে গ্রিকদের সাথে পঞ্চম যে উৎসব সুফিবাদের তারা হচ্ছে শিয়াদের সাথে শিয়ারা এবং সিয়াদের ওলি এবং শিয়াদের ওয়েলায়াত এবং সুফিদের ওলি একই জিনিস কাছাকাছি মিল রয়েছে সিয়ারা যেভাবে এলমে লাদুননির বিশ্বাসী আলমুলাদুনি বিশ্বাসী তেমনি ভাবে সুফির ওলমুলি বিশ্বাসী এবং দিনের জাহের বাতেন ইত্যাদি আসে বলে যেমন শিয়ারা বিশ্বাস করে তেমনি ভাবে বিশ্বাস করে থাকে কবরের সম্মান করা মাজারের সম্মান করা সুফিরও বিশ্বাস করে তেমনিভাবে শিয়ারাও বিশ্বাস করে থাকে একই রকমের তাদের বিশ্বাস এবং কর্মকাণ্ডের মিল রয়েছে পঞ্চম যে উৎসবের সুফিদের তা হচ্ছে কালাম উৎসব আকিদে বিষয়ক মিল রয়েছে কালামের সতাদের আহুল কালামের উৎস কালাম শাস্ত্রবিদের অনেক কিছু তারা নিয়েছে অনুরূপভাবে সুন্নত বিষয়ক মিলিয়েছে তারা সব করে না তাদের উস্তাদ যা বলবে সেটাই শুধু আমল করে তারা অনেক বড় কিছু মনে করে থাকে তাদের দিনের উৎসব গ্রহণ করে নিয়েছে আকিদের উৎস আরেকটি হচ্ছে এলহাম এল উল্লাগুলি তাদের আকিদের উৎস স্বপ্ন তাদের আকিদের উৎসব অদৃশ্যের পক্ষ থেকে আহ্বান তাদের আকিদের উৎস মিথ্যা ও বানোয়া ঠাদিস তাদের আকিদের উৎস মৌলিকভাবে বোঝা যাচ্ছে যেসব কারণে তারা আকিদের উৎস থেকে সহি আকিদা থেকে বিস্যুত হয়েছে তা হচ্ছে কোরআন এবং সুনার ভাষ্য বিশ্বাসের জন্য যথেষ্ট নয় মনে করা তারা আকিদার ক্ষেত্রে দুর্বল নির্ভর করার তাদের মধ্যে আছে তারা কোরআন সুনার ভাষ্য ভাষ্য বোঝার ক্ষেত্রে সালবে সালের ব্যাখ্যা থেকে বিমুখ থাকা সহি খবর ওয়াহের দ্বারা দলিল গ্রহণ না করা তাদের মতের বিপরীত বিভিন্ন নস বা ভাষ্য থেকে বিমুখ থেকে বিমুখ থাকে তারা তাদের মতের পক্ষে দৃশ্যমান ভাষ্যসমূহ গ্রহণ করা নিজের মতকে শক্তিশালী করার জন্য দলিল হিসেবে নয় অর্থাৎ বিশুদ্ধ হাদিস থাকলেও সেটা তারা গ্রহণ করে না কোরআন সুনার শব্দেরও আর্থিক বিকৃতি সাধন করে তারা বিবেককে বড় করে দেখা কোরআন সুনার বিপরীতে বিবেককে প্রাধান্য দেয়া অমুসলিমদের আকিদা ও সংস্কৃতি দ্বারা নিজেদের প্রভাবিত হওয়া युच्च तरह विकृतर मूल कारण तरह सही आकदा थे बिकृत मूल कारण हमें देखते पाइलम संक्षेपे बोझाते चाहिए ये जदि क्यों आगे सही आकदार पांच छ मूलनीति उल्लेख कर मूल नीतर बारि क्यों जाए অবশ্যই সে পথভ্রষ্ট হবে এবং তাকে দূরে সরিয়ে দিবে যে তারা কখনো সহি আর ফিরে আসতে না সহি এই জন্য যতক্ষণ নাই ছয়টি মূল্যীতি ফিরে আসবে সহিটি আকিদার নেওয়ার ক্ষেত্রে ছয়টি মূল্যীতি ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো সহি সঠিক পথে ফিরে আসতে পারবে না এবং তারা শুদ্ধ আকিদার ধারক বাহক হতে পারবে না এই আমরা ইমাম আবু জফর তহাবি রহমি দেখি যে তিনি তাঁর ক্ষেত্রে তিনি দূরে থাকতে হবে সেখানে তিনি আহরুল কালাম যারা যারা কালাম শাস্ত্রবিদ তাদের ব্যাপারে দম তাদের বিভিন্নকে নিন্দা করে যে সমস্ত বাণী তিনি দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন ফমান রা আল মোমাহু ও ফাহ তিনি বল যে ব্যক্তি আমি ব্যক্তি রামা মামা হাজার যে ব্যক্তি ইচ্ছা করবে রামার্থ ইচ্ছা করা জানতে ইচ্ছা করবে রাম যে জ্ঞান তার কাছে দেয়া হয়নি সেই জ্ঞান জানার ইচ্ছা করবে অর্থাৎ আল্লাহ তালার জ্ঞান আল্লাহ আল্লাহকে দশ দৃশ্য প্রমাণ করার জ্ঞান আমাদের দেয়া বিল কায় করতে বলা হয়েছে আল্লাহ তালার বিষয়ে এবং ইমানের প্রত্যেকটি বিষয় এরকম যে সেখানে আমরা সবকিছু দেখে বিশ্বাস করার মত নয় কিন্তু আমি যদি কোন এর পিছনে লেগে যাই যে আমাকে দেখেই বিশ্বাস করতে হবে তাহলে কি হবে তিনি বলেছেন ফমান রা যে ব্যক্তি ইচ্ছা করবে যে জিনিসের নিষিদ্ধ করা হয়েছে জানা সেটা জানার প্রতি তার ইচ্ছা প্রকাশ পাবে ওলাম ইয়কনাস ইয়ে জানার ক্ষেত্রে মেনে নেয়াটাই যথেষ্ট মনে করবে না मे जा मन करना समस्त भाष्य आज बुजार मन करा मन कर आल्ला क्यों इलेंट दिखे तक एक मानुष धावित होते थक आल्ला कारण खुजते थकबा जिस হাজাবাহু মুরামু তার ইচ্ছা তাকে বাধা দিবে আন খালেজ তহিদ তহিদ বিশুদ্ কে খালেজ করা থেকে অফিল এবং জ্ঞানকে পরিষ্কার করার ক্ষেত্রে এবং ক্ষেত্রে বাধা দিবে অসহিল ইমান এবং বিশুদ্ধ ইমান থেকে তাকে দূরে সরিয়ে রাখবে বিশুদ্ধ ইমান থেকে তাকে দূরে সরিয়ে রাখবে এই কথাগুলো একটু ছোট্ট কথা ইমামের আসলে ছোট কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে সেই কথাটাই আমরা এখন ব্যাখ্যা করব এর বাইরে অন্য কোনো উৎসের দিকে না যাওয়া উৎসের দিকে মানুষ কখন যায় যখন তার উদ্দেশ্য দুইটা দুইটা জিনিস থাকে একটা হয় উদ্দেশ্য খারাপ না হলে তার উদ্দেশ্য ভালো কিন্তু সে বুঝতে ভুল করেছে দুইটা একটা হবে এই সমস্ত মানুষগুলো যারা कुरान सुन्नार भाष्य बोझार क्षेत्र सही दूरे सर जाए उद्देश्य खराब उद्देश्य भलो क्या सूत्र पथ पथे आगारो उद्देश्य करें पथ भूल कर मानसगुलट उद्देश्य थकते हम उद्देश्य खराब होंगे भलो हम পথটা তার স্পষ্ট থাকতে হবে উদ্দেশ্য ভালো হলেই সে মুক্তি পাবে কথাটা এরকম নয় যে ব্যক্তি ভুল করছে বা কী দিন যাচ্ছে সে উদ্দেশ্য ভালো হয়তো নিয়ে সে মনে করছে ইসলামের সেবা করছে যে আমি প্রমাণ করে দেখাবো প্রমাণ করে বিভিন্ন বই লিখবো বা আল্লাহকে প্রমাণ করে দেখাতে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি এর দ্বারা হবে না এ দ্বারা হবে না ইসলাম এটা ইমান বিল কাহেবের জিনিস যে ইমান আনবে সে না দেখে ইমান আনতে হবে আর যে ইমান আনবে না তার জন্য আমাদের কোন করণীয় নেই আমাদের একটাই করণীয় সেটা হচ্ছে ওমা আলাইনা ইল্লাহ বালাহুল মুবিন সুস্পষ্টভাবে আমাদেরকে মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দেয়া হচ্ছে আমাদের দায়িত্ব সুতরাং আল্লাহ বাণী যদি তাদের কাছে পৌঁছে দেয় আল্লাহর ইমান না আনলে আল্লাহ নিদর্শন দেখাতে পারব আল্লাহ তালার দর্শন দেখিয়ে এই জাতীয় দায়িত্ব আমরা কখনো নেব না কারণ এটা এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে থাকতে বলেছেন এটা কোনো সম্ভব না প্রত্যেকটি কার্যকারণ আমরা জানবো না আল্লাহ কোন কিসে কি হয়েছে সে কার্যকারণ জানার সুযোগ সব সময় আমাদেরকে দেননি সেই হিসেবে আমরা এমন কিছু হলে ওলাম ইয়াক বিস্লিম আমার বুধ যদি কোনো যে আল্লাহ তালা যে জিনিসগুলি দিয়েছে সেগুলোতে মেনে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ না থাকবে যে আমি আরো কিছু জানতে আরো কিছু বুঝতে চাই আরো কিছু বেশি বুঝতে চাই তাহলে কি হবে হাজাবাহু মুরাহ মোহান খাল তৌহিদ ও সাহেব মারেফা সাহেল ইমান তার ইচ্ছাই ইচ্ছা করাটা সেটাই তাকে তাওহিদের বিশুদ্ধ তাওহিদ থেকে দূরে সরিয়ে রাখবে এবং মা রেফার থেকে তাকে বিমুখ করবে এবং সহি ইমান থেকে তাকে বিশুদ্ধ ইমান থেকে তাকে বিরত রাখবে এই জন্য অবশ্যই প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তালা যতটুকু যে জিনিসের জ্ঞান আমাদের দিয়েছেন জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং এর মধ্যে নিজেকে যথেষ্ট মনে করা আর বাইরে আগ নতুন কিছু আমি প্রমাণ করা বা অন্য কোন উৎস থেকে কোন কিছু নিয়ে আসা নিয়ে এসে আকিদা গ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে সহি তার দিনকে মানার এবং বোজার এবং সেটাকে সম্মান করা তফভিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত